আসসালামু আলাইকুম আহমতুল আপনারা দেখছেন বাংলা পিস টিভি থেকে দিনী প্রোগ্রাম দিনের কিছু মাসাইল ইসলামী অর্থনীতি হালাল ও হারাম ইত্যাদি বিষয়ক আলোচনা ঋণের গুরুত্ব এবং ঋণ রেখে মারা গেলে তার क्षति से सम्पर्कें आलोचना कर ऋण रेखे मारा गेले कल क्रिया मत आपके ऋण परशोध करते ऋण जेको भाई परशोध करते हैं और ऋण रेखे मारा गए परशोध जो ना मारा जान पथेव आटके थकबें एमक अपनी शहीद हो मारा जाबु सबथ उच्च पर्यायर मरण कीसर मरण कार मरण शहीद मरण আল্লাহ তালা কোরআন এ শহীদদের বহু মর্যাদা বর্ণনা করেছেন কিন্তু রসুল্লাহামে একটা হাদিস শুনুন শহীদের মর্যাদা কি বলছেন জিনিস পাবে আল্লাহর মেই সঙ্গে সঙ্গেই যখনই মারা গেল তাকে ক্ষমা করে দেওয়া হলো আগে যা করেছে খালাস তার মাফ করে দেওয়া হলো মিনাল না সে জান্নাতে তার নিজের থাকার জায়গা বা থাকার বিল্ডিং সে দেখতে পাবে হুল্লা ইমানের লিবাস তাকে পড়িয়ে দেওয়া হবে ওয়া কবর। আর জান্নাতে আগে একটা জগৎ আছে না নাকি মানুষ মারা গেলেই সরাসরি জাননাতে চলে যায় জান্নাতে যাওয়ার আগে কোথায় থাকতে হয় ক্যামত হওয়ার আগে মানুষ কোথায় থাকে মধ্য জগতে কবরে কবরের আজাদ থেকে তাকে মুক্তি দেওয়া হয় ওয়াই আমাজ আকবর শৃঙ্গারে যখন ফুৎকার করা হবে সমস্ত মানুষ ঘাবড়ে যাবে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়বে এ ব্যক্তি না কে শহীদ ব্যক্তি ঘাবড়াবে না অজ্ঞান হবে না দুনিয়া ফিহা তার মাথায় কেয়ামতের দিনে তাজ পরানো হবে মুকুট পরানো হবে সেই মুকুটের একটা মাত্র মনি একটা মাত্র মুক্তা যদি আপনি কিনতে চান তো দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করলেও কিনতে পারবেন না একটা মাত্র মুক্তা তারপরে মুকুটটা তো অনেক মুক্তা থাকবে তাই না আল্লাহক সেই মুকুট তাকে দান করা হবে বউ দেওয়া হবে স্ত্রী দান করা হবে কটা বাহাত্তরটা বাহাত্তরটা হুর দান করা হবে তাকে আর যেসে স্ত্রী না হুরে ইন এত সুন্দরী আয়ত লচনা পটলচেরা চোখ এবং যা আসুন্দরী যাকে বলে বুঝতেই পারছেন যে কোনো এমন সুন্দরী হবে যে সেসব সুন্দরীর কোনো কল্পনাই হয় না দুনিয়াতে দুনিয়াতে সে সুন্দরী নেই আখেরাতে সুন্দরী যে গোপনে রাখা আছে পর্দার আড়ালে রাখা আছে মুক্তা সদৃশ রাখা আছে মুক্তার মতো ঝলমল করবে সেই মহিলা যে খাবে তার খাবার গলার নামছে দেখা যাবে আর তার পায়ের রলার ভিতরে তার হাড়ের মগজ দেখা যাবে जाराथा उड़ना जो उड़ना थक माथार ओना से ही ओड़ना जी आपनी कान दुनिया दुनिया समस्त सम्पद जी व्यय करें सेनार दान दी पर ना से दुनियाार अंधकार आकाशे एक बार तकए आकाश उज्जवल हो जाए एक बार थुतु मेरे दे सारा दुनिया सुगंधित पड़े जा এই হুর কটা পাবে আর এই শহীদ বাহাত্তরটা পাবেস ইত্তর জন লোকের জন্য সুপারিশ করার সুযোগ পাবে আল্লাহ কি মর্যাদা এই সেই শহীদ যে আল্লাহর রাস্তায় জেহাদে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় জেহাদ জেহাদা সন্ত্রাস কিন্তু এক না সন্ত্রাসে শহীদ হওয়া না জেহাদে আল্লাহর রাস্তায় জেহাদে যে শহীদ হবে তার জন্য হচ্ছে এই মর্যাদা তা সত্ত্বেও শহীদ যদি ঋণ পরিষদ করে মারা না যায় তাহলে তাকে ক্ষমা করা হবে না কেন যেহেতু তা বান্দার হক আল্লাহর হক আল্লাহ মেনে নেবেন ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না আবু কাতা তার রাজ্লাহ মানহ বলছেন রাসুরল্লাহাম একদিন দাঁড়ালেন এবং জেহাদের কথা উল্লেখ করলেন যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আমার কি গোনা সমূহ মাফ হয়ে যাবে যত পাপ আমি করেছি পাপি তাপি মানুষ আমি আমার সমস্ত পাপ হয়ে যাবে রসুলাম বললেন না আশা না থাকলে অগ্রসর অবস্থায় পিছিয়ে অবস্থায় না তোমাকে পালিয়ে যাচ্ছিলে কেউ মেরে দিলো তোমাকে তা না তুমি অগ্রসর অবস্থায় থাকবে সেই অবস্থায় যে তুমি মারা যাও তাহলে তোমার সমস্ত গোনা মাফ হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরেই রাসুল্লাহ বললেন কি বললে কি বললে তোমার প্রশ্নটা কি ছিল তখন আবার সে লোকটা প্রশ্নটা পুরোনায় বলল যে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে কি আমার সমস্ত গোনাহকে মাফ করে দেওয়া হবে সমস্ত নাই কি ক্ষমা করা হবে রাসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ ইন কুতি মুখ বেলুন গায়ের মধ্যে তুমি যদি ধৈর্য ধরে অগ্রসর থাকা অবস্থায় নেকির আশা করে যদি তুমি শহীদ হয়ে যাও তোমার সমস্ত হয়ে যাবে ঋণ ছাড়া কেন না এক্ষুনি আমাকে জিবরির আলাইসালাম খবর দিলেন আগে যে খবরটা দিলেন আল্লাহ নবী তখন বললেন তখন যেটা তার জানা ছিল তিনি বললেন যে সমস্ত পাপ মাফ হয়ে যাবে কিন্তু যখনই দেখলেন যে না এর মধ্যে একটা ত্রুটি আছে সঙ্গে সঙ্গে এসে খবর করলেন যে আল্লাহ রসুল আপনি বলুন ঋণের পাপ মাফ হবে না শহীদ হয়ে মারা গেলেও আল্লাহ ঋণ রেখে যাওয়া ঋণ ছেড়ে যাওয়া ঋণ পরিশোধ না করে আল্লাহ ক্ষমা করবেন না বুঝতেই পারছে ঋণ হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আবদুল্লাহিন এটা হচ্ছে মুসলিম শৈফ হাদিস শহীদের সমস্ত পাপ মাফ করা হবে কিন্তু ঋণ না এখান থেকে সমস্ত পাপ বলতে শিরিক বুঝেন না কারণ যে শহীদ হবে সিরিখ করে শহীদ হবে না না তা না সিরিখ ওলা জিনিস ইমান থাকতে হবে ইমান থাকার পরে যে সমস্ত কাবিরা গোনা আছে সমস্ত কাবিরা গুনা কী হবে আল্লাহতালা ক্ষমা করে দেবেন কিন্তু ঋণ রেখে মারা গেলে পরে তার জন্য ক্ষমা করা হবে না বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে তবে আল্লাহ ক্ষমা করবেন তাছাড়া মহান আল্লাহ তাই না পছন্দ করো ক্ষমাশীলতাকে পছন্দ করো আল্লাপ গাফর রাহিম হওয়া সত্ত্বেও আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা ক্ষমা করেছে আর সেজন্য শহীদ হয়েও জান্নাতের পথে আটকে থাকবে আর তোবার একটা শর্ত হল আপনারা জানেন যে মাল ফিরিয়ে দিতে হবে যতক্ষণ না মাল ফিরিয়ে দেওয়া হয়েছে নাফসুল মো মেনে মো আল্লা কাতুন বেদাইনিহি হাত্তা ইউকা আন তিরমিজি শরীফের হাদিস মোমেনের আত্মা লটকে থাকবে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়েছে ঋণ রেখে মারা যাওয়া ব্যক্তির অপরাধ বুঝাতে। মহানবী শাসন তার জানাজা পড়তেন না কার জানাজা পড়তেন না যে ঋণ রেখে মারা গেছে তা দেখছেন কিছু জানাজা আছে তার জানাজা পরা ঠিক না কাদের জন্য ইমামদের জন্য নেতাদের জন্য বাকি পাবলিক পড়তে পারে যেমন এরকমই একটা জানা যা আত্মহত্যা আত্মহত্যা মহাপ তাই না যে জানি আত্মহত্যা করবে তাই নিয়ে কাল কেয়া মতে জাহার নামে শাস্তি ভোগ করতে থাকবে গলায় দড়িদ দিয়ে মারা গেছে তো গলায় দড়িদ দিয়েই সে ভোগ করতে থাকবে বিষ খেয়ে মারা গেছে জাহার নামে বিষ খেয়েই আগুন লাগিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে মারা গেছে জাহার নাম তো আগুনই আরও আগুন ধরাবে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে বা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে যাহার নামও সেরকম ব্যবস্থা রাখা সে ঝাঁপ দিয়ে থাকবে নিজেকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করলে পরে কেয়ামতের দিনে সে ছুরিকাঘাত করতেই থাকবে যে হল আত্মহত্যার পাপ আত্মহত্যা মহাপাপ আত্মা যেহেতু আল্লাহর দান পরের আত্মাও নষ্ট করা যাবে না নিজের আত্মাও নষ্ট করা যাবে না মানসিক দুরবস্থ বা জড়াগস্ত হওয়ার কারণে মানুষ এই পাপের দিকে অগ্রসর হয় বহু ধিকারে এই পথ বেছে নেয় এবং ভাবে কি এটাই হচ্ছে মুক্তির পথ বাঁচার পথ কিন্তু আসলে এটা এটা মুক্তির পথ না এটা বাঁচার পথ না এটা আরও মরণের পথ দুনিয়াতে যে কষ্ট করছিল সে কষ্ট হালকা ছিল কিন্তু আত্মহত্যা করে মরার পর যে আরও কষ্ট আছে মানুষের মনে অনেক সময় এই জিনিসটা থাকে না বুঝতে পারে না ভাবলে মরে গেলে আমি বেঁচে যাব কিন্তু এই দুর্বল ইমানের কারণে সে আত্মহত্যা করে কিন্তু তার মনে যদি ইমাম থাকতো যে এইভাবে যদি আমি মরে যাই তা আরও কষ্ট হবে আমার দুনিয়াতে যে কষ্ট এই কষ্ট সহ্য করা যায় কিন্তু আখেরাতের যে কষ্ট সে কষ্ট সহ্য করার নয় অসহ্যনীয় কষ্ট তাহলে সে আত্মহত্যা করতো না কিন্তু মানুষ আত্মহত্যা করে এইরকম যদি কেউ আত্মহত্যা করে মারা যায় মহাপাপের কারণে ইমাম জানাজা পড়বে না পাবলিক পড়বে তার কারণ যে আত্মহত্যা করে সে মহাপাপ করে কিন্তু কাফের তো হয় না কাফের হয়ে গেলে তার জানাজা পড়বে না কিন্তু আত্মহত্যা করে মারা গেলে ইমাম পড়বেন না বাকি লোকেরা পড়বে রাসুল্লাহ করতেন যে না সে কি কিনা যদি বলতেন আছে তাহলে জানাজা পড়তেন আর যদি বলা হতো যে না ঋণ পরিশোধ করার মতো মাল তার নেই তাহলে তিনি বলতেন সাল্লু আলা সাহেব তোমরা তোমাদের সাথে জানাজা পড়ো আমি জানাজা পড়বো না আল্লাহ কত কষ্টের জিনিস দেখেন আল্লাহর নবী জানাজা পড়বেন না অপরাধ কি ঋণ করেছে ঋণ পরিশোধ করেনি সুতরাং ঋণ করে মারা যাওয়া বিশাল কঠিন ব্যাপার ঋণ রাখা মোটেই ভালো না সালাম হাবিন আকোয়া বলেন আমরা নবী সাল্লাহসাল্লামের নিকট বসেছিলাম ইতিমধ্যে একটি জানাজা উপস্থিত হলো লোকেরা তাকে তার জানাজা পড়তে বললেন রাসুল্ল জানাজা পড়ে দিন তিনি জিজ্ঞাসা করলেন ওর কি ঋণ পরিশোধ বাকি আছে ঋণ করে মারা যাচ্ছে নাকি সকলে বলল না তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন ও কি কোন সম্পদ ছেড়ে যাচ্ছে তখন সকলে বলল না অতঃপর তিনি তার জানাজা পড়লেন প্রিয় দর্শক বলবো সামান্য প্রিয় দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে ফিরে এসে যে কথা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ঋণ রেখে মারা গেলে কাল কেয়া মতে অবস্থা কি হবে আর দুনিয়াতেই আপনার অবস্থা কি হবে আপনার জানাজা কেউ পড়বে না যদি ঋণ পরিশোধ করে না মারা যান আপনার জানাজা ইমাম সাহেব পড়বে না হয়তো বা সাধারণ পাবলিকে পড়বে কিন্তু জানাজা যদি ইমাম সাহেব না পড়েন তার মানে এর গুরুত্ব কতটা বুঝতে পাচ্ছেন এবং এর কত বড় অপকারিতা যে আপনার জানাজা ইমাম সাহেব পড়বেন না যার পেছনে আপনি নামাজ পড়লেন জীবনভোর তার পেছনে নামাজ পড়ে এলেন আশা করলেন যে ইমাম সাহেব আমার জানাজাও পড়াবেন কিন্তু আপনার নামাজ পড়ালেন আর আপনার জানাজা পড়াবেন না কি জন্য শুধু দোষ এতটুকুই যে আপনি ঋণ পরিশোধ না করে মারা গেছেন খুবই সতর্কতার বিষয় খুবই সাবধানতার বিষয় মরার আগে যে কোনো প্রকারে ঋণ পরিশোধ করে দিন যে কোনো জিনিস বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করে দিন যদি না পারেন তাহলে কমসে কম তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন যে ভাই আমি আপনার ঋণটা পরিশোধ করতে পারলাম না আপনি আমাকে ক্ষমা করুন যাতে আমি জান্নাতের পথে আটকে না যাই अल्लाह ऋण ऋण बड़ कठिन जिन एर पर यह हादी एर पर जाना इसे उपस्थित हल सकले सामने रेखे रसुल्लम के बलेंसल्लाह रसुल ये लोकटार जाना अपनी पड़े दिन तीन तरह सम्पर्क प्रश्न करलें ऋण परिशोध बी आोकटा ऋण कर ऋण कर ऋण परिशोध बीना बला हलो हाँ ऋण परिशोधा है তিনি বললেন তাহলে ও কি কোনো সম্পদ রেখে যাচ্ছে যে সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা যাবে সকলে বলল তিন দিন সম্পদ মাত্র তিন দিনার আছে তা শুনে রাসুল্লাহ জানাজা পড়লেন তার মানে তিন দিন আরের ভিতরেই তার ঋণ শোধ হয়ে যাবে এই বুঝে তিনি তার জানাজা পড়লেন অতঃপর তৃতীয় জানাজা উপস্থিত হল লোকেরা শেষে তাকে নামাজ পড়তে আবেদন জানালে তার সম্বন্ধেও তিনি একই প্রশ্ন করলেন এ লোক কি ঋণ রেখে মারা গেছে ना। रीन करार और सम्पद ढड़े जा सकते ऋण आद नहीं शोध कर मत ट पैसा नहीं हाँ तीन दिनार तीन दिनार ऋण पड़े आध करो ऐ रसुल्लामे कल सल सब तुम्हरा तुम्हारे साथी संगी डाना जा আমি পড়ব না তখন আবু কাতাদা রাজি আল্লাহ তাল বললেন ইয়া রাসুল আল্লাহ অবস্থা তো গুরুত্বপূর্ণ আল্লাহর নবী জানাজা পড়বেন না আর নবী যার জন্য দোয়া করবেন আল্লাহ আকবাদ তাই না আল্লাহনবীর কাছে দোয়া কামনা করতে না অনেকে সবাই আল্লাহ রসুল আমার জন্য দোয়া করুন আল্লাহর নবীর দোয়া কবুল হবে এখন এই লোকটা মারা যাবে আর এর জন্য জানাজা দোয়া হবে না আল্লাহর নবী দোয়া করবেন না আপনারা শুনেছেন রাসুল্লা সাল্লামে একবার এক জানাজা পড়ছিলেন যে তিনি দোয়া দোয়া আল্লাহাম শুনতে আমি আশা করলাম যদি ওই মুর্দা মুর্দা না হয়ে আমি মুর্দা হতাম তার মানে এত সুন্দর দোয়া ছিল ওই দোয়া আমার ভাগ্যে কবুল হয়ে যেত আমি জান্নাতে চলে যেতাম এত সুন্দর দোয়া আল্লাহ রসুলের দোয়া আল্লাহ রসুলের কাছে ওরা কোন অন্যায় করলে অপরাধ করলে যদি তোমার কাছে আসে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রসুলও তাদের জন্য ক্ষমা চান তাহলে তারা আল্লাহকে গাফুর রাহিম রূপে পায় কি হলো নিজেরা দোয়া করবে এবং আল্লাহ রসুলও দোয়া করবে এটা তার জীব্বদশায় এখন না এখন যদি আপনি মদিনায় যান আল্লাহর অম্বির দরবারে এসেছি এ রাসুল আল্লাহ আমার জন্য ক্ষমা প্রার্থনা কোন বলা চলবে চলবে এখন না এটা তার জীবদ্দশাই সুতরাং আল্লাহর রসুল আসসালামের কাছে এসে যদি ইস্তেফার করা হয় তারা নিজেরা করবে করবেস্তা দুটো কিন্তু তারা নিজেরা বলবে আস্তা আফরুল্লাহ আস্তা আফরুল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো রসুল বলবেন আল্লাহম আফর তবেই ক্ষমা হবে তাই না দোয়া প্রার্থীর জন্য দোয়া প্রার্থনার জন্য দোয়া কামনা থাকতো মানুষের মনে প্রাণে যে আমি রসুল উল্লাহর দোয়া নেবো আর এই ব্যক্তি যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে ঋণ পরিশোধ না করে মারা যাবে সে রাসুরের দোয়া পাবে না শেষ জীবনে কত বড় ক্ষতি শুধু এই অন্যায়ের জন্য যে ঋণ রেখে সে শৈথিল্য করেছে ঋণ নিয়ে সে ঢেলামি করেছে আর ঋণ নিয়ে তার মনে মনে এতটুকু অনুভূতি ছিল না যে ঋণ পরিশোধ করতে হবে যার মনে চেষ্টা ছিল পারেনি সে আলাদা কথা কিন্তু এমন ব্যক্তি যে স্বেচ্ছায় ঋণ শোধ পরিশোধ করছে না ওই যে ইচ্ছি দেবো দেখি করবে নিয়ে কি করবে ব্যাংকেই তো থাকবে তোমার প্রয়োজন নেই থাক আমার কাছেই থাক দিয়ে শেষকালে মারা গেল এবার কি হবে এতটুকু ভয় নেই যে আমি মারা গেলে পরে হবেটা কি আমার ছেলেরা তো ঋণ শোধ নাও করতে পারে তাই না ভয় নেই আর যদি কেয়ামতের ভয় থাকতো তাহলে কি এই কথা কেউ বলতো যে যা ঋণ শোধ করে দাও না হয়তো আমি কেয়ামতে নেবো তখন বলছে ভাই বড় লম্বা সময় দিলি তার মানে কি কেয়ামতে বিশ্বাস আছে যে কেয়ামতে আমার নেকি ঘরে দেওয়া হবে কিংবা তার গোনা আমাকে বহন করতে হবে এই বিশ্বাস থাকলে পরে এই কথা বলতো যে লম্বা লম্বা টাইম টাইম দিলি কথা রাখা ভালো নয় ঋণ খবরদার রাখবেন না ঋণ পরিশোধ করে ফেলুন যখনই আপনার সামর্থ্য হয়েছে ঋণের বোঝায় ঘাট থেকে নামিয়ে দেন ঋণ দাতা প্রয়োজন থাকুক আর না থাকুক ঋণ দাতা আপনার কাছে চায় আর না চায় যদিও না চায় ঋণ থাক ঠিক আছে করে দিও যদিও বলে তবু না আপনার পয়সা আপনি নেন আপনার টাকা আপনি নেন ভাই আমাকে মুক্ত করুন এ হচ্ছে বুদ্ধিমানের কাজ সব সময় মরণের তাই না কবে মরবেন বলতে পারবেন নাকি দিল্লি বহুত দূর है হ্যাঁ মরণের গাড়ি এখন আসতে দেরি আছে তাই না লেটও হতে পারে যেমন আমাদের ট্রেনগুলো লেট করে পাঁচ সাত ঘন্টা লেটও হতে পারে তাই না না মরনের গাড়ি প্রস্তুত আছে সেই প্রস্তুতি নিয়ে তুমি সবসময় মরণের জন্য তৈরি থাকো গাড়ি যে কোনো সময় এসে যেতে পারে আর গাড়ি এসে গেলে আর কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে না নাফসান যখন আজাল এসে যাবে মরনের ঘড়ি এসে যাবে মরণের এলার্ম বেজে যাবে তখন আর কাউকে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে না সময় দাও ভালো কাজ করে নি আর একটু সময় দাও নামাজ পড়ে নি কোনো সময় দেওয়া হবে একদমই সময় দেওয়া হবে না এক সেকেন্ডও না সময় এসে গেছে চলো সতরাং সাবধান ঋণ থেকে পরিচ্ছন্ন হন মুক্ত হন ইসলামী অর্থনীতিতে ঋণ এই জন্যই পরিবেশের ঋণ কেউ কাউকে দেয় দিতে চায় না এই জন্যই এবং অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেকেই ক্ষতিগ্রস্ত আর এই জন্যেই সুদই কারবার বেড়ে চলেছে মানুষ সুদের ওপর ঋণ নিতে বাধ্য হচ্ছে যেহেতু ঋণ দেয় না আর ঋণ দেয় না কেন ঋণ শোধ পায় না বলে খুবই খারাপ জিনিস আমাদের পরিবেশ থেকে এই জিনিসটা দূর করতে হবে তার জন্যেই আপনাদের সামনে এত গুরুত্ব সহকারে এবং পুরানো হাদিস থেকে আপনাদেরকে বললাম আল্লাহ তালা আমাদেরকে মানার তৌফিক দেন আল্লাহ মামিন আছে কোনো থাকলে করতে আসসালামাই আমি দীর্ঘদিন ধরে ঋণ করেছি সে সময় সমর্থ হয়নি আমার ঋণ মেটানোর কিংবা সেটা চরিত্র ছিল আমার এখন বর্তমানে ইমান আসার পরে আমি শত চেষ্টা করছি আমি ঋণগুলো মিটাবো কিন্তু আমি ভুলে গেছি অনেকে কে কে পাবে না পাবে যে আছে তাকে দিয়ে অনেকেই আসলো না তারাও ভুলে গেছে সেই ঋণগুলো কি আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে जख ऋण नहीं आनी बहुद से ऋण परशोध करते परतपर भूले गणेश से भूले गानी ना से भूले कि मन आम एकजुन का ऋण नहीं ऋण आदाय करते हैं लोक जदि मने ना था ऋण नहीं नामे सदका करते हैं সেই টাকা যদি কত টাকা মনে না থাকে তো মোটামুটি আন্দাজ করে আপনি তত টাকা আল্লাহর রাস্তায় সাদকা করে দেবেন গরিবদেরকে আপনাকে ঋণ থেকে মুক্ত হতে হবে আর যারা ঋণ পরিশোধ করার নিয়ত রাখেন পাচ্ছেন না কারণ ঋণ রেখে অনেকে ফেসে যায় টাকা আসে না সংসার চলে কোনো রকম ঋণ শোধ করতে গেলে পেটে উপোস মরতে হবে সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে সাহায্য চান যেহেতু ঋণ পরিশোধ করার নিয়ত রাখলে পরে আল্লাহতালা সাহায্য করেন আল্লাহ কাছে সাহায্য চান কি বলে সাহায্য চাইবেন আল্লাহাক আল্লাহাক আল্লাহ গো আমাকে হালাল ডুজি দিয়ে হারাম থেকে অমোকাফিক কি করো আমাকে মুখাফিক কি করে রেখো না আমাকে স্বয়ং সম্পূর্ণ করো আর দুনিয়াতে সবসময় তোমার প্রতি মুখাপেক্ষি থাকতে চাই কিন্তু তুমি ছাড়া আর কোন সৃষ্টির প্রতি যেন আমি মুখাপেক্ষি না হই কত সুন্দর দোয়া আর এটাই হচ্ছে ঋণ পরিশোধের দোয়া যে আল্লাহ তুমি আমাকে ঋণ পরিশোধে সাহায্য করো আর ঋণ যারা করেন নি কিন্তু ঋণ করব করব করতে হবে এরকম ভাব আছে এরকম যদি সময় সুযোগ পরিস্থিতি ইত্যাদি সৃষ্টি হয়ে যায় তাহলে পরে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন ঋণ করতে না হয় চেষ্টা করেন ঋণ করব না তার জন্য কি দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাম কখন দোয়া করতে হবে নামাজের শেষ শাংসে নামাজের সালাম ফেরার আগে দোয়ায়ে মাসুরা বলবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাআসামি ওয়া আমাকে গুনাহ থেকে পানাহ দাও আমাকে ঋণ থেকে পানাহ দাও কারণ বুঝতেই পারছেন ঋণ থেকে পানাহ চাওয়া এই জন্যই যেহেতু রসুল্লাহ জিজ্ঞেস করা হলো কেন কারণ ঋণগ্রস্ত হলে মানুষ মিথ্যা বলে দেয় খেলাফি করে। আলামত মিথ্যা বলা মুনাফেকের আলামত খেলাফিও মুনাফেকের আলামত আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ঋণ মুক্ত হতে পারি আল্লাহ আমিন ও সাল নবীন মোহাম্মদ ওয়াল আলহি ও আজমাইন